www.elmuddinahmudina.com mai yahdihillahu salaam billahi huwa mai hudilil husala hadiya la <laughs> wa nashhadu allahu ilaha নিজী آياتنا দিল হিমি السميع হু লহলি অন্য হুহমিউলবী সদুমৌল গত কয়েক জুমা থেকেই মেয়া সম্পর্কে আলোচনা হয়ে আছে হজরত রাসুল আকরাম আল্লাহ নিম্ন জগৎ থেকে উর্দ জগতের দিকে নিয়ে গেলেন লিনুদিয়া কুমিন আয়াতিনা अल्लाह रबुल्ला आलमीनर किस निदर्शन देखान लक्ष्य जानेकगल निदर्शनता देखान हईल शिकलें जेम एक निदर्शन थी एक जगह देखें जे एक बुड़ी हुदूर के डते थे हद्रा जीवल बोलें এর ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই আপনি সামনে চলুন হুজুর এই বুড়ির ডাকে সাড়া দিলেন না সামনে চলে গেলেন জিজ্ঞেস করা হইল জিবলিলে আমিনকে এই বুড়িকে ডাকল কেন্দ্র জিবলিলে আমিন বললেন এই বুড়ি হইল দুনিয়া এই বুড়ির স্বভাব সকলকেই সে নিজের দিকে ডাকে বুড়ি কেন एतो हुए एतो हुए जैकन एक दुनिया बयसिगे एत बस गे एन बार्धक्य पे बुड़ मरार कतदिन बी दुनिया ठीक थका अतद तयमत सबसे बड़ आलामत सबचे बड़ निदर्शन चिन्ह हजरत रसूल अकरम सल्लाह अलह वसल्लम आबिर हुजूर आबिर्भव मान तय सन्नीक তো দুনিয়া বুড়ি হয়ে গেছে এর পর মানুষকে তার দিকে ডাকে ডাকে যারা সাড়া দেয় দুনিয়া দাঁড় হয়ে যায় আখরাত থেকে বঞ্চিত হয়ে যায় আর যারা এর ডাকে সাড়া দেয় না আখারাত অগ্রধিকার দিয়ে চলে এরা আখারাত পায় দুনিয়াতেও সুখ সুশান্তি পায় বার্ধককে পৌঁছলে যে বার্ধককে পৌঁছছে এও শান্তিতে থাকতে পারে না আর যাদের সাথে থাকে ওদেরকেও শান্তিতে থাকতে দেয় না এটা বার্ধক্যের বৈশিষ্ট্য একজন মানুষ সাই বুড়া হোক আর বুড়ি হোক নিজের জন্য কষ্ট পেশা পায়খানা কন্ট্রোলে নেই রুচি নেই গুম নেই শক্তি নেই কত রকমের সমস্যা কাজকর্ম নেই কাজকর্ম থাকলে মানুষ ব্যস্ত থাকে কাজকর্ম না থাকে এমনি রুগী হয় এই জন্য মানুষের জন্য অবসদ থাকা ঠিক নয় সব সময় কাজে থাকতে হয় এটা নিয়ে এখন এই বুড়া বেতারা কাজে থাকবে কোথার থেকে তার সাথে মিল খায় এমন কাজ নেই কাজ করা সত্যিও নেই তো করবে কোথার থেকে থাকে অবসদ এই অবসদ থাকলে আরো সমস্যা হয় কোনো ঘর বাড়ে যদি খালি থাকে তো গুতে দখল করে গুতে পরবর্তীতে এই ঘর থেকে বুথ ছাড়াইতে অনেক কষ্ট তো যার কোনো কাজকর্ম নেই এর কু তিনটা যে সমস্ত চিন্তার দরকার নেই ওই সমস্ত চিন্তায় তাকে পরিশান করে একজনকে দেখছি কোরবানির সময় গুরু কিন্তু উনি গুরু মানুষ ওনার ছেলেরা আছে যুবক এখন যে তার কাছে আসে ওনার চিন্তা এই গুরুটা গবাই গুরুবে কিভাবে এটাকে সোহানোই যাবে না এটা মানুষ খুন করবে মানুষ মারবে এই চিন্তায় না খানা না গুম সব বন্ধ শুধু এই এটাকে সোয়াবে কিভাবে জবাই করবে কিভাবে আরে জবাই তো আপনি করবে না আপনার ছেলেরা করবে কসাই করবে খালাসি করবে অন্য লোকেরা করবে আপনি বেশির থেকে বেশি তামাশা দেখতে পারবেন না তিনটা কারণ আর কোনো কাজ তো নাই চুকি করবে এখানে গুরু জবাই নিয়ে চিন্তা রাত দিন ঘুম বন্ধ খানা বন্ধ সব বন্ধ একটি কেন অন্য কাজে নাই এই যদি অন্য কাজে ব্যস্ত থাকত তাহলে এই অনর্থক চিন্তা করত না অনর্থক চিন্তা ভিতরে আসত না তো বুড়াবুড়ির এমনি কাজকর্ম নেই তাই মনে করে আমি এখন রুগী দেখবেন যে সমস্ত এলাকায় গাদা থাকে গাদা আমাদের বাংলাদেশকে আল্লাহ আক মাফ করছেন এদেশে কোনো গাদা নেই সব তালাক বিভিন্ন দেশে গাদা। বর্ষাকাল যখন হয় চতুর্দিকে ঘাস সবুজ শ্যামল গাঁদা শুকাইতে শুকাইতে টামড়া হাত লাগে আর যখন সুদিনকাল ঘাস টাস নেই তখন দেখবেন গাঁদা তুরু দাদা কারণ কি কারণ হইল গাদাকে যখন দাদার মালিক চরার জন্য সকালে মাঠে নিয়ে আসে তো গাঁদা মাঠের মধ্যখানে দাঁড়াইয়ে গাঢ় উঁচু করে চতুর্দিকে তাকায় মাঠের অবস্থা কি যখন দেখে মাঠে কোনো ঘাস নেই তখন মনে মনে ভাবে যে সব ঘাস তো আমি খেয়ে শেষ এখন আমার হুগনিশক্তি ভালো আমার স্বাস্থ্য ভালো আমি সুস্থ সব ঘাস আমি খেয়ে চাষ করে ফেলছি মাঠে আর কোনো ঘাস আমি বা রাখিনি তো মনের আনন্দে এক দৌড় মাঠের এই মাথায় এক দৌড় এই মাথায় কিছু পাইলে খাইছে না পাইলে না খাইছে আনন্দের কারণে গাধার তাজাবিধি থাকে বর্ষাকালে যখন মাঠের মধ্যখানে দাঁড়াইয়ে ঘাড় উচি করে চতুর্দিকে তাকায় দেখে চতুর্দিকে শুধু ঘাস আর ঘাস এই শুরু হল চিন্তা হিন্দা লিন্দা আমি তো অসুস্থ হয়ে গেছি সব ঘাস রয়ে গেছে খাইতেই পারলাম না এই গাঁদার মালিক বিকালে আসলো দেখে গাঁদা ওইখানে আছে মাঠের মধ্যখানে চিন্তা এখনো শেখায়নি আমি রুগী আমি অসুস্থ এই চিন্তায় চিন্তা না খাইতে না খাইতে একেবারে চামড়া হাট দিতে লাগে তো ঠিক এরকম ভাবে সুস্থ মানুষকে রুগী বানাই দেখবেন যাদের প্রেসার সাধারণত এরা চিন্তা করবে দরকার নাই হেটাও চিন্তা করবে কারণ চিন্তা করা নিষেধন করা নিষেধ এই এটা আরো বেশি যেটা নিষেধ করা সেটা বেশি করার চেষ্টা করে হেটার মধ্যে স্বাদ বেশি বেড়ে তো যাই হোক এই গুড়া বুড়ি নিজেও কষ্টে থাকে দরকার নাই হে চিন্তা করবে পারবে না এটাই করতে যাবে নিজ কষ্টে থাকবে পায়খানা পেশাব ঠিক নেই খাওয়া দাওয়া ঠিক নেই গুম নেম ঠিক নেই কথাবার্তা ঠিক নেই মন মস্তিষ্কের ঠিক নেই মন মানসিকতা ঠিক নেই নিজে কষ্টে আর এই লোকরে নিয়ে যারা আছে সেরাও কষ্টে পড়ে সেটা দুনিয়ার সবাভিভাবী হোক এই দুনিয়া যখন এখন বুড়ি হয়ে গেছে তার মানে নিজেও কষ্ট আছে দুনিয়া দারা দ্বারা এদেরকেও কষ্টে রাখবি আমি যখন কষ্টে আছি তোরা শান্তিতে থাকবি কেন তোদেরকেও আমার সাথে দরদর তো বুড়ি হয়ে গেছে ঠিক কিন্তু মানুষকে ডাকবে নতুন শাড়ি পরিধান করে সুসজ্জিত অবস্থায় একে আবার প্যাক করে দেয় কবনে ভিতরে ঢুকিয়ে ফেলে নতুন আরেকজনকে ডাকে দরদর যাদের অভ্যাস খারাপ চরিত্র নষ্ট এরা একজনকে ভালোবাসা না কিছুদিন একজনকে এরপরে এই বাদ এরপরে আরেকজন কিছুদিন পরে এই বাদ পরে আরেকজন বুঝে গেছে স্বভাব নষ্ট চরিত্র নষ্ট এটা দুনিয়ার স্বভাব দুনিয়াও এরকম কিছুদিন একজনকে ডাকবে এরপরে এরে কবরে ঢুকে আরেকজনকে ডাকবে আল্লাহল্লাহ আলাইহাল্লাম কেউ ডাকছে আসো আমার দিকে কিন্তু আল্লাহ ওনাকে সংরক্ষণ করছেন উনি ওইটাকে সাড়ে নি আল্লাহবাদ দিতেও চাইছেন মাঝে মধ্যে বহুত পাহাড়কে বলছেন যে আপনি যদি চান তাহলে এই পাহাড়কে স্বর্ণ বানাই আপনাকে দিয়ে দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ করলেন আমাকে কি দুনিয়ার জন্য পাঠাইছেন না আখ জি জন্য পাঠাচ্ছি তো আখরাতের জন্য তো তাহলে দুনিয়া দিতে বলেন কেন আর দুনিয়া দেয়া হইল না কিন্তু তা প্রাসঙ্গিক কথা आल्ला तो बोले उहुट पहाड़ के स्वर्ण बनईा निरीक्षा कर देखा गया पूरा उहुत पहाड़ स्वाल नोमीटर लम्बा टीला छिट ऊंचा छिट ऊंचा नय कलोमीटर लम्बा विशाल पहाड़ स्वर्ण कैमन मन करें सब आल्लाबी के आल्ला दीते हैं नबी ग्रहण करें দুনিয়ার স্বভাব দুনিয়া সবাইকে ডাকতে চায় যার কপাল বলো সেইটা গ্রহণ করবে না সে তার পার দিয়ে হেঁটে চলে যাবে তার গায়ে লাগবে না কিছু মানুষ এরকম আছেগা মাদ্রাসা মহতামিন প্রিন্সিপাল এবং মসজিদের সতীক এখন এনতেকাল করছেন নাই হজরত নওলানা আকবর আলিত রহমতুল্লাহল কয়েকবার তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কোন ছেলে সন্তান ছিল না নিঃসন্তান ওনার সম্পর্কে আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলামা কাতে উসমানি হস্তিও মেসে হ্যাঁ জিনিস কিনারে গুজরি মহা ব্যক্তিত্বদের মধ্যে একজন কাকে দিয়ে দুনিয়া যায়নি দুনিয়া থেকে এত দূরে দুনিয়ার এত যার করবির্ভর করতে সিলেট দরগার শিরিক বেদা এখন প্রায় নাই হওয়ার পথে আগে এখানে খুব সিরিং হইতো মহিলা কুরুষ একসাথে মাদারের পাশে যাইতো দোল বাদাইতো সে করছে এগুলো সব বন্ধ হয়েছে শোনার মতো হুজুরকে দুনিয়ার ডাকলে হুজুর গেলেন না আরো কিছু দূর যাওয়ার পর দেখতেছেন হুজুরকে এক বুড়া ডাকতেছে পুরুষ আসলে ঠিক আছে আবরাজ আমিন বললেন ডাকে সাহা দেওয়া দরকার নেই সামনে চলুন হুজুর সাড়া দিলেন না সামনে গেলেন পরে জিজ্ঞেস করা হইল এই গুড়াকে কে গুড়া হলো শায়তান শেতান তো আদম আলায় সালাম তো বড় কারণ আদম আলাই সালামরও আগে দিন জাতির সৃষ্টি তাদের থেকে হলো শায়তান আদম আলাই সালাম থেকেও বড় তো কি পরিমান বুড়া হয়েছে মনে করেন তো এই গুড়াও ডাকতে সকলকে ডাকে যদি কেউ ডাকে সাড়া দেয় আল্লাহ মাফ করুক দুনিয়াও বরবাদ আখেরা শেষ আর ডাকে যে সাড়া দিবে না আল্লাহ রব্বুল আলমী দুনিয়া আখ রাখতে সুখময় বানাই দিবে ডাকবে কিভাবে তার হন্দি তার কৌশল এটা বুঝাও কঠিন আল্লাহ রব্বুল আলমী যাদেরকে বুঝ দেন এরা বুঝে আর বুঝ না দিলে তো বড় মুশকিল তাই এদিন আর হজরত মোয়াফিয়ার আজি আল্লাহ আলহামদুজ তাহাজ বুঝার তাহাবি তাহাজ পড়েন এদিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার কাছে সিরিয়ার গভর্নর ছিলেন প্রায় বাইশ বছর এরপরে মুসলিম জাহানের ছিলেন প্রায় ২০ বছর তিনি ক্ষমতায় তো কত ব্যস্ততা অর্ধ জাহানের উপরে তার ক্ষমতা চলতেছে কত ব্যস্ততা অনেক সময় শুইতে দেরি হয়ে যায় তো একবার শুইতে দেরি হয়েছে সাহায্যদের সময় দেখতে পারেননি স্যার পাননি উঠে দেখেন যে তাহার যুদের শেষ হয়ে গেছে হাজার অক্স শুরু হয়ে গেছে খুব আল্লাহ দরবার যে আল্লাহ নিশ্চয় আমার কোনো অপরাধ কোনো অন্যায়ের কারণে তাহার্য ছুটে গেছে ন্যাকামলটা করতে পারি আর তাহার বৈশিষ্ট্য হইল ন্যাকামল যত বেশি করবেন গুণা থেকে যত বাঁচবেন তাহার যুদের তৌফিক তত বেশি হবে আর আল্লাহ মাসকুরো গুনা হয়ে লিখতে হলে তাহার যুদের তৌফিক হয় না এটা ছুটে দেখেন তাহা যদি ছুটলে বোঝা লাগবে আমার থেকে কোনো গুণা হয় এই কারণে তাহাযাতের কাছে ক্ষমা চেয়ে নেই এরপরে ইনশাল্লাহিয়ার মনে হয় কোন গুণা হয়ে গেছে এই জন্য আজকের ছুটে গেছে খুব তহবা করলেন খুব কাঁদলেন আল্লাহ রব্বুল আলামিন বন্দার কাঁদা বড় বেশি পছন্দ করেন আর কান্দার বৈশিষ্ট্য হইল আার গেরিয়া আয়ে মা ফান্দ প্রত্যেক কান্না কাঠির পরে দিয়ে হাসি আসবে এটা কান্নার বৈশিষ্ট্য কান্নার পরে আল্লাহাক এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেন এমন ব্যবস্থা করে দেন পরে হাসবে চাই একটু পরে হোক তাই কিছু দেরিতে হোক কিন্তু হাঁসবে এটা কান্নার বৈশিষ্ট্য মর্দায়ের মে মো বা যারা ফল কি হবে এটা দেখে এটা হলো বড় বিচক্ষণ মানুষ তো কান্নার ফল হল হাসি যারা ওই হাসির লক্ষ্যে আগে কান্দে আল্লাহ দরবার এরা বড় বিষয় তাহবিয়া রবি আল্লাহ কানলেন আল্লাহ খুশি হইলেন খুশি হই তাহা করলে যে সব পাইতেন এর থেকে কয়েক গুণ বেশি সব তাকে দিয়ে দিচ্ছেন আগামী রাত্রে সাহায্যদের সময় হয়েছে তো কেউ নাকে জাগাইতেছে মোয়াবিয়া উঠ তাহা যুগ সময় হয়ে গেছে কোন জেগে দেখেন যে শয়তান আমাকে জাগায় বড় আশ্চর্য কথা শয়তান তো গুম পাড়াবে যাতে আবাদত করতে না পারে এটা শেতানের কাজ যাতে গুনাহে লিপতে হয় এটা শেতানের কাজ উল্টা তাহাযুদের মতো ফজুলতপূর্ণ এবাতত শতান জাগাইতেছে মোহাজিয়া ওঠ তাহাযুদের সময় তাহাজুদ কর বড় আচার্য কথা করলেন তুই তো শয়তান তুই তোর কাজ হল আমাকে হাফ পাওয়ার টিফি আরো আমাকে জায়গায় কারণ কি করতে পারেন কিন্তু এর পরে যে আপনি কান্না কাটিয়ে আরম্ভ করলেন এই কান্নার বিনিময়ে তাহা করলে যে সবাব পাইছেন কয়েক গুণ বেশি সবাব আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছেন তো আমি তো লসে গেলাম যদি তাহাজুদ করতেন তো শুধু তাহাজুদের স্বয়াব পেতেন না করাতে এখন তো আরো বেশি স্বভাব পেয়ে গেছেন তা আমার তো লস তো আজকে যদি আবার আপনাকে গুম ফাড়ায় আরো কত গুণ বেশি স্বয়াব আল্লাহ তাকে দরবার থেকে নিয়ে নেবেন কান্নাকাটি করে কোনো ঠিক তো নাই তো দরকার নাই কম সভাবে হোক এ তাহুদে করেন এই জন্য জায়গায় দিলাম তাহুদ পড়েন কিভাবে কৌশল সয়খানে করে একটা বুঝাও বড় কঠিনে করে কারণ বয়সেটিভ যত বাড়ে বুদ্ধিও তত বাড়ে কৌশল তত বাড়ে কারণ অভিজ্ঞতা তো অনেক তো শয়তানের বয়স তো আমাদের আদি পিতা হাজর আলাইহিসাল থেকেও অনেক বেশি এই জন্য বুদ্ধি বেশি অভিজ্ঞতা বেশি কৌশল বেশি তাই কৌশলে মানুষকে ডাকে আল্লাহ নবীকেও বাদ দেয়নি কত বড় সাহস নবীকেও ডাকতে আসেনি দিকে নবী ডাকে সাড়া দেননি সামনে চলে গেলেন আল্লাহ আকবাকায় দিলেন শতান তাকেও ডাক্তার আরো কিছু দূর গিয়ে দেখেন কিছু মানুষ কেঁচি দিয়ে এদের মুখ বহাবরের দুই কিনারা কাটতেছে পরে কান পর্যন্ত কাটার পরে আবার দোড়া লাগে এরপর আবার কেসি দিয়ে কেটে দেয় আবার দোড়া লাগে আবার কেটে দেয় সামান্য একটু আঙ্গুলের মাথা কাটা গেলে যেমন ব্যথা লাগে সব কাজকর্ম বন্ধ যে পর্যন্ত ব্যথা এটা নিরসন না হবে আর এইভাবে যদি মুখ গহবরের দুই দিক কাটতে কাটতে কান পর্যন্ত নেওয়া হয় বলা হয় আবার কাটা কি অবস্থা হবে আল্লাহ আল্লাহর আলাই হে জিজ্ঞেস করলেন হতরা জিব্রিল আমিনকে এরা কারা কেন এদের এইভাবে মুখ গহবরের দুই দিক এ গা কেটে দেয়া হচ্ছে আবার জোড়া লাগে আবার কেটে দেওয়া হচ্ছে কারণ এরা হল আপনার উন্মতের ওই সমস্ত মানুষ যারা খুচ্ছা রটাইছ আরেকজনের গিবধ বলে বেড়াইছে চ্ছা কি যার কুচ্ছা রটাচ্ছেন এই দোষটা তার মধ্যে আছে যার দোষ আপনি বর্ণনা করতেছেন এই দোষ তার মধ্যে আছে তার অগোচরে অন্যদের কাছে দোষ বলে বেড়াচ্ছেন এটাকে বলে বিব এটারেই এই মারাত্মকতম শাখার সাথে আর যদি এই দোষ নেই তারপরও আপনি বলতেছেন এটাকে বলে বহতাম এটা আরো মারাত্মক এদের সম্পর্কে আল্লাপাকানে বলছেন ওয়াইল উল্লি কুল্লি হাতিলোমা গা বৃত্তিহীন বহতান অথবা যারা লাগাবে আরেকজনের দোষ আরেকজনের ত্রুটি বলে বেড়াবে অথচ এই দোষে সে দোষী নয় তো এদের জন্য হলো ওয়াইল নামে জাহান নাম বড় মারাত্মক ধমকি সুরা নাজিল হেঁজে বেকার অথবা ওয়াইল হল জাহান নামের একটি ময়দান কিন্তু একটি গভীর কুয়া এটার থেকে জাহান নামের অন্য অংশ থানাটা এই শাস্তি এদেরকে দেওয়া হবে কেন তো তুমি আরেকজনের ইজ্জত নষ্ট করছো আরেকজনের দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়াইছ আরেকজনের দোষ বলে বেড়াইলে আমার লাভ হবে না মতেও ওর ক্ষতি হবে না মতেও সাময়িক ভাবে তার ইজ্জত নষ্ট হবে কিন্তু তো বাস্তব কখনো লুটিয়ে থাকে না কোনো না কোনো সময় এটা প্রকাশ হয়ে যায় বাড়ত এক লোক আর লোককে অন্যায় ভাবে হত্যা করছে মেরেই ফেলছে ছিল ভাদ্র মাস বৃষ্টি করতেছিল বড় বড় ফোটা বৃষ্টি তো যাকে মারতে সেই লোক মজলুম হত্যাচারিত নিপীড়িত দুর্বল কোনো সাক্ষী মুক্তি নেই নির্জনে তাকে মেরে ফেলতেছে সেই বেচারা বলল এই ভাদ্র মাসের বৃষ্টির বড় বড় ফোটা এগুলো আমার হত্যার সাক্ষী হত্যাকারে হাসে বৃষ্টির ফোটা কদিন সাক্ষী দিবি এগুলোকে আমি সাক্ষী বানাই গেলাম এক বাদশা অসুস্থ ইউনানি ডাক্তার হাকিম চিকিৎসা করতে করতে জবাব দিয়ে দিয়েছে এর কোনো চিকিৎসা নেই শুধু একটা চিকিৎসা আছে তবে ওইটা সম্ভব নয় কি ও আত্ম এমন এমন গুণে গুণান্বিত একজন জিন্দা মানুষের পিক বের করে যদি তাকে খাওয়ানো হয় তাহলে তার চিকিৎসা হবে এমন এমন গুণে গুণান্বিত একজন মানুষের পিক বের করে যদি তাকে খাওয়ানো হয় তাহলে সুস্থ হবে তো বাক্সার জন্য এটা কি বাক্সা হুকুন দিল যাও এরকম একজন ধরিয়ানো তো পাই খেয়ে গিয়ে খুঁজতে খুঁজতে এক ছেলেকে পাই গরিব লোকের ছেলে অসহায় লোকের ছেলে এই গুণে গুণান্বিত ছেলেকে ছেলের আব্বা আমাকে দিয়ে খুশি করে ফেলছেন বেসরা গরিব মানুষ ছেলের বিনিময়েছে বিচারক সিদ্ধান্ত দিয়ে দিল বাচ্চার জীবন বাঁচানোর লক্ষ্যে একজন প্রজা জীবন নষ্ট করা এটা বৈধ আর বাদশা নিজেই চেটেছে আমি বাসি এই মরুপ জল্লাদে খবর দেওয়া হয়েছে জল্লাদ আসলো তলোয়ার উপরে এখন তাকে হত্যা করবে এরপরে পিঠ জের করে বাচ্চাকে খাওয়া দি এই টাইমে ছেলে আকাশের দিকে তাকে খিলখিল করে হাসতেছেলে না বলে কিন্তু হাসতেছে বাচ্চার জল্লাদ তখন একটু থামো তার হাসির কারণটা আগে জেনে নি বাচ্চা সেখানে উপস্থিত রুজুন নাজির উপস্থিত বাচ্চার জিজ্ঞেস করলো বেটা এ সময় তো তুমি কাঁদবে তুমি হাসতেছো কেন তো বেটা বলে দেখেন কেউ যদি বিপদে পড়ে তার সবচেয়ে বড় সহায়ক হয় পিতামাতা কেউ বিপদে পড়লে সবচেয়ে বড় সহায়ক হয় পিতামাতা আমার পিতা মাতা আমাকে বিক্রি করে দিছে আমার সহায়ক নেই এরপরে যদি কেউ অন্যায় করে বিচার চাওয়া হয় বিচারকের কাছে আর বিচারক সিদ্ধান্ত দিয়ে দিল আমার হত্যা বৈধ বিচার চাওয়ার কেউ নেই শেষমেষ মানুষ প্রাণ ভিক্ষা চায় কাছে রাষ্ট্রপ্রধানের কাছে আর আপনি সান আমার প্রাণ ধ্বংস করতে আপনি বাঁচতে তো প্রাণ ভিক্ষারও কোন জায়গা নেই তিন জায়গায় মানুষের আছে আমার তিনটার একটাও নেই এখন আরেক জায়গা বাকি আছে সেটা আমার সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমী তিনি চাইলে আমাকে বাঁচাইতে পারেন এছাড়া আর কেউ নেই সব জায়গা তো শেষ এটা শোনার পরে বাচ্চার মনে ধাক্কা লাগি বলল তাকে ছেড়ে দোক আমি মারা গেলে যাব। मोबापरा हत्या करता तो हाँ भद्र मास मजलूम ओले तक मजलूम छो আর মজলুমের পক্ষে মানুষও থাকে মজলুমের পক্ষে মানুষের সৃষ্টিকর্তাও থাকে মজলুমের ব্যাপারে মানুষ দুর্বল থাকে এখন এই বেচারা মজলুম মারা যেতেছে ভাদ্র মাসে দৃষ্টির বড় বড় ফোটা সাক্ষী মারা গেছে বাস মারা গেছে শেষ কোনো সাক্ষী মুক্তি নেই কোনো বিচার আচার হয়নি কি ঘাতক তো বেঁচে গেছে অনেক দিন পর এইভাবে ভাদ্র মাসে বড় বড় ফোটার বৃষ্টি করতেছে। তার স্ত্রীর সামনে সে হাসতেছে স্ত্রীর বলে হাসার তো কোন কারণ দেখি না বিনা কারণে কেন হাসেন তো তুমি দেখো না আমি দেখি কি দেখো তুমি কারণ তো এই ভাবে ভাদ্র মাসে বড় বড় বৃষ্টির কোটা করতেছিল আমি ওই যে লোক মারা গেছে কোনো হদিস পাওয়া যায়নি কে মারছে আমি মারছিলাম তার স্ত্রীর কাছে বলতে দেওয়া সমস্যা নে আমার স্ত্রীর সে কি আর আমার বিরুদ্ধে তাকিয়ে দিবে তো সে মারা যাওয়ার সময় বলে গেছিল ভাদ্র মাসের এই বড় বড় বৃষ্টির ফোঁটা আমার সাক্ষী বলো বৃষ্টির ফোঁটা কেমন সাক্ষী দিতে পারে অবাস্তব কথা এই জন্য ওই দেখে আমার হাসি আসছে দিতে পারেনি বিচার তো হয়নি আমি তো বেঁচে গেছি বাস শুধু স্ত্রীর কিছুদিন পরে আল্লাহর মজি স্ত্রীর সাথে লাগছে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর কত স্বামী স্ত্রীর হয় বাস দ্বন্দ্ব লাগছে এখন স্ত্রীরি কয় বাস আমার কাছে আছে একটা দিল যে অমক সময় অমক লোক মারা গেছে কোনো সাক্ষী পাওয়া যায়নি আমি সাক্ষী দিতেছি সে নিজে স্বীকার করছে সে নিজে এই লোকের ঘাতক তাকে মেরে গেছে বা স্ত্রীর সাক্ষী এখন তাকে নিয়ে হাসিতে জুলেইল কেন অবস্থা হইল বাস্তব কখনো লুকিয়ে থাকে না এটা কোনো না কোনো সময় প্রকাশ হইয়ই যায় আপনি যতই ধাবা ধাবা আর চেষ্টা করেন লুকানোর চেষ্টা করেন লুকাবে না দেরিতে হোক তাড়াতাড়ি হোক এটা এক সময় প্রকাশ হয়ে যায় তাই কোনো কাজ করতে হুঁশিয়ার কোনো না কোনো সময়টা প্রকাশ হবে আল্লাহ তো এখন আমি আরেকজনের দোষ নেই তারপরেও ওই দোষটা মানুষের কাছে বলে বেড়াচ্ছি আরেকজনের অপরাধ নেই তারপরেও বলে বেড়াচ্ছি আরেকজন এই অন্যায়টা করেনি তারপরেও বলে বেড়াচ্ছি সাময়িক তার কিছু ক্ষতি হইতে পারে কিন্তু কোনো না কোনো সময় এটা বাস্তবে প্রকাশ পাবে যে আমি বহতান বেঁধেছিলাম আমি অপবাদ লাগাইছি আমি মিথ্যা বলেছি আসলে ওই লোকটাই সত্য আমি মিথ্যা প্রকাশ হইয় তো যারা এইভাবে গিরবতন তাদের এইভাবে দুই জবড়া গাল এভাবে কেটে দেওয়া হচ্ছে আবার সাথে সাথে জোড়া লাগে আবার এখান থেকে আন্দাজ করুন এই গিরিবত আরেকজনের কুচ্ছা রটানো যদি তার মধ্যে দোষ থাকে তাহলে গিবত থাকলে আরো কত নিদর্শনগুলো দেখতে জেটি ছিলেন মহারাজ আরো বহু নিদর্শন রাস্তায় উনি দেখছেন আল্লাহ দেখাইছেন আল্লাহ রব্বুল আলমী তৌফিক দিলে সামনে বয়ান হবে ইনশাল্লাহ